আলিহি ওয়া আসহাবিহি ওবারিক ওয়সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা দামা তুহিব্বু ওয়া তারদা আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা মা কুননা লিনা লা মর্ম সঠিকভাবে আমাদের বুঝার এবং এর আলোকে আমাদের জীবন গড়ার ট্রফিক দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের এক দোয়াকে কবল মঞ্জুর করেন ইয় আল্লাহ যারা যত আসানি হাত রয়েছি প্রত্যেকের নেবাসনাকে কবল মঞ্জুর করেন্লাহ আমাদের পক্ষ থেকে মতো ইসলামের খেদমত করার তৌফিক দান করেন্লাহ যার সাথে জড়িত আছেন তাদের খেদমত কে কবুল মঞ্জুর করেন্লাহ যারা দান খৈরাত করেছেন তাদের দান খৈরাতকে কবুল মঞ্জুর করেন রব্বনা সামিউল আলী রাহিম ওসুবাহতিমা ইসিফুল ওসলামসিলিনবীনসলকি মহমদ ওআল ওজম